division in Islam is prohibited, we understand.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 নবীজি মোহাম্মদের কথা হয়েছে গ্রন্থ নাম্বার এক অনুচ্ছেদ পরিচ্ছে আলাদা সুশ্রামা এই শব্দটার মোহাম্মদের নামের অনুবাদ নবীজি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে সামবেদে অগ্নি মন্ত্র নম্বর বলা হয়েছে যে তাকে তার মা কোনো খাবার খাওয়াবে না তার মা তাকে খাবার খাওয়াবে না পরবর্তীতে সে হবে একজন নবী আমরা জানি আরব দেশে রীতি হচ্ছে যে সাধারণত বাচ্চা কাচ্চাদের দুধ খাইয়ে বড়ো করে একজন দায় মা আর নবীজি সাল্লা সাল্লামকে দুধ খাইয়েছিলেন বিবি হালিমা আল্লাহ তাকে শান্তিতে রাখুন এরকম অনেক ভবিষ্যৎবাণী আছে নবীজি মোহাম্মদুল্লাহসাল্লামের উপরে বেদের অনেক জায়গায় বলা হয়েছে নবীজির উপর ভবিষ্যৎবাণী করা হয়েছে মন্ত্র নাম্বার বলা হয়েছে যে আহম্মদ তাকে দেওয়া হবে চিরস্থায়ী আইন আহম আমি আগে বলেছি আমাদের নবীজ সাল্লাহামের আরেকটা নাম অর্থাৎ যে প্রশংসা করে তাকে দেওয়া হবে চিরস্থায়ী আইন বলা হচ্ছে কোরআনের কথা বলা হয়েছে তাকে দেওয়া হবে চিরস্থায়ী আইন তবে এই আহম্মদ যেহেতু সংস্কৃত শব্দ না তাই অনুবাদক তখন বুঝতে পারেননি আহমেদ শব্দের অর্থ কি তারা শব্দটাকে বানালো আহ আর মাটি আর এই শব্দটার অনুবাদ করে একমাত্র আমি তাহলে অর্থ হয় একমাত্র আমাকে চিরস্থায়ী আইন দেওয়া হয়েছে অনুবাদ পড়লে দেখবেন বলা হয়েছে একমাত্র আমাকে চিরস্থায়ী আইন দেওয়া হয়েছে তবে এটা আসলে হবে আহমেদকে চিরস্থায়ী আইন দেওয়া হয়েছে আর নবীজি মোহাম্মদামকে বেদের বিভিন্ন জায়গায় আহমেদ নামে উল্লেখ করা হয়েছে নবীজি মোহাম্মদের ব্যাপারে ভবিষ্যৎবাণী করা হয়েছে সমবেদে ইন্দ্র মন্ত্র নম্বর একশো ভবিষ্যদ্বাণী করা হয়েছে যজুর্বেদ অধ্যায় নম্বর একত্রিশ অনুচ্ছেদ করা হয়েছে ঋগ্বেদে গ্রন্থ নম্বর আট অনুচ্ছেদ ছয় পরিচ্ছেদ দশ গ্রন্থ নম্বর আট অনুচ্ছেদ পাঁচ পরিচ্ছেদ ষোলো অথর্বেদ গ্রন্থ নম্বর বিশ অনুচ্ছেদ পরিচ্ছেদ এরকম অনেক জায়গায় নবীজির উল্লেখ করা হয়েছে আহমেদ নামে যেটা আমাদের নবীজ ইহলামের আরেকটা নাম যে প্রশংসা করে এছাড়াও সর্বশেষ চূড়ান্ত নবীকে নারসাংসা বলে ডাকা হয়েছে এটা বেদের বিভিন্ন জায়গায় আছে আমি আগেও বলেছি নারসাংসা এর প্রথম অংশ নর যার অর্থ মানুষ বলক আর সাংসা প্রশংসা থেকে যার প্রশংসা করা হয় যে মানুষের প্রশংসা করা হয় এটা হচ্ছে আরবি শব্দ মোহাম্মদের একেবারে হুবহু অনুবাদ নবীজি মোহাম্মদ সাল্লা সাল্লামকে নারা সংসা বা প্রশংসিত মানুষ বলে বেদের অনেক জায়গায় উল্লেখ করা হয়েছে বলা হয়েছে ঋগ্বেদ গ্রন্থ নাম্বার এক অধ্যায় তেরো অনুচ্ছেদ তিন ঋগ্বেদ গ্রন্থ নাম্বার এক অনুচ্ছেদ পরিচ্ছেদ নয় ঋগ্বেদ গ্রন্থ নাম্বার এক অনুচ্ছেদ একশো পরিচ্ছেদ ঋগ্বেদ গ্রন্থ নাম্বার এক অনুচ্ছেদ একশো পরিচ্ছেদ ঋগ্বেদ গ্রন্থ নম্বর দুই অনুচ্ছেদ তিন পরিচ্ছেদ ঋগ্বেদ গ্রন্থ নম্বর no. 5 অনুচ্ছেদ পাঁচ পরিচ্ছেদ দুই ঋগবেদ গ্রন্থ নম্বর সাত অনুচ্ছেদ দুই দুই ঋগবেদ গ্রন্থ নম্বর দশ অনুচ্ছেদ চৌষট্টি পরিচ্ছেদ তিন গ্রন্থ নম্বর 10 অনুচ্ছেদ একশো বিরাশি এরপর যজুর্বেদ অধ্যায় নম্বর বিশ অনুচ্ছেদ সাঁত্রিশ যজুর্বেদ অধ্যায় বিশ অনুচ্ছেদ সাতান্ন যজুর্বেদ অধ্যায় একুশ অনুচ্ছেদ একত্রিশ যজুর্বেদ অধ্যায় দ অধ্যায় আঠাশ অনুচ্ছেদ বলে যজুরবেদ হয়েছে আর বেদের অনেক জায়গায় এটার উল্লেখ আছে হিন্দু ধর্মগ্রন্থে মোহাম্মদ সাল্লা সাল্লামের নাম উল্লেখ করা হয়েছে এটার উপরেই ঘন্টার পর ঘন্টা ধরে একটা লেকচার দেয়া যেতে পারে আমি এখানে আরেকটা ভবিষ্যৎবাণীর কথা উল্লেখ করব আমাদের নবীজিকে বলা হয়েছে কলকি অবতার চূড়ান্ত অবতার অন্তিম ঋষি এটার উল্লেখ করা হয়েছে একটা পুরাণে কলকি অবতার সম্পর্কে তিনি কীভাবে আসবেন এটা আছে ভগবত পুরাণা খণ্ড বারো অধ্যায় দুই অনুচ্ছেদ আঠারো থেকে বিশ বলা হয়েছে যে বিষ্ণু ইয়াস এর ঘরে একজন সম্মানিত ব্রাহ্মণ সন্ন্যাসী সাম্বালা গ্রামে তার গৃহে কলকি অবতার জন্ম নেবেন আরো বলা হয়েছে যে তিনি হবেন বিশ্বজগতের প্রভু তার গুণ এবং চরিত্র হবে সবার উপরে আর এছাড়া তাকে আটটা বিশেষ মানদণ্ড দেয়া হবে দেবদূতগঞ্জ তাকে দেবেন একটা তেজি ঘোড়া দ্রুতগামী ঘোড়া আর তিনি একটা সাদা ঘোড়ায় চড়বেন তার হাতে থাকবে একটা তরবারি তিনি দুর্বৃত্ত আর খারাপ লোকদের পরাজিত করবেন তিনি পুরো পৃথিবীকে রক্ষা করবেন এরপর আছে ভাগবত পুরানায় খন্ড এক অধ্যায় তিন শ্লোক পঁচিশ যে কলির যুগে রাজারা হয়ে যাবে ডাকাত সে সময় একজন রক্ষাকারী হিসেবে জন্মাবে বিষ্ণু ইয়াসের ঘরে তার নাম হবে কলকি আরও ভবিষ্যৎবাণী করা হয়েছে কলকি কলকিপুরাণ অধ্যায় দুই অনুচ্ছেদ চার বলা হয়েছে বিষ্ণুয়াসের ঘরে যিনি সাম্বালা শহরের প্রধান তার ঘরে জন্মাবে কলকি অবতার কলকি কলকিপুরাণ অধ্যায় দুই অনুচ্ছেদ পাঁচ বলা হয়েছে যে তিনি তার চারজন সহযোগীকে নিয়ে শত্রুদের পরাজিত করবেন কলকি কলকিপুরাণা অধ্যায় দুই অনুচ্ছেদ সাত বলছে যে যুদ্ধের মদানে তাকে দেবদূতগণ সাহায্য করবেন পুরাণ অধ্যায় দুই অনুচ্ছেদ এগারো বলা হয়েছে যে বিষ্ণুয়াসের ঘরে এবং সুমতির গর্ভে কলকি অবতার জন্ম নেবেন আরও বলা হয়েছে কলকিপুরাণ অধ্যায় দুই অনুচ্ছেদ পনেরো যে তিনি মাধব মাসে প্রথমার্ধের বারোতম দিনে জন্মগ্রহণ করবেন এই ভবিষ্যৎবাণীগুলো আর কারো কথা বলছে না সর্বশেষ ও চূড়ান্ত নবী মোহাম্মদ সুল্লাহ আসলামের কথা বলছে পয়েন্ট এক যে তিনি জন্মগ্রহণ করবেন বিষ্ণু ইয়াসের ঘরে অর্থাৎ তার বাবার নাম হবে বিষ্ণু ইয়াস আমরা জানি নবী মোহাম্মদ সুল্লা বাবার নাম ছিল আবদুল্লাহ বিষ্ণু ইয়াস মানে যে বিষ্ণুর অনুসরণকারী বিষ্ণুর অনুগত আর আবদুল্লা মানে হচ্ছে যে আল্লাহর ইবাদ করে আল্লাহ তালার ভৃত্য হয়ে থাকে এরপরে তার মায়ের নাম হবে সুমতি সুমতি এই সংস্কৃত শব্দটার অর্থ যে শান্তিতে থাকে আর নবীজি মোহাম্ম ইসলামের মায়ের নাম ছিল আমিনা এর অর্থ যে শান্তিতে থাকে তারপর বলা হয়েছে যে তিনি সাম্বালা গ্রামে জন্মগ্রহণ করবেন সামবালা এর মানে হচ্ছে যে জায়গাটা শান্তিময় এবং নিরাপদ আমরা জানি যে নবীজি সাল্লাহাম তিনি মক্কা জন্মেছিলেন মক্কার আরেক নাম হচ্ছে দারুল আমান যার অর্থ শান্তিময় ও নিরাপদ স্থান আরো বলা হয়েছে যে তিনি সাম্বালা গ্রামের গোত্র প্রধানের ঘরে জন্মগ্রহণ করবেন আমরা জানি যে নবীজি মোহাম্মদ সাল্লাইসাল্লাম মক্কার প্রধানের ঘরে জন্মেছিলেন আরো বলা হয়েছে যে তিনি মাধব মাসের প্রথমার্ধের বারোতম দিনে জন্মগ্রহণ করবেন আর আমরা জানি নবীজি মোহাম্মদ সাল্লাহ রবিউল আউ্ল মাসের প্রথমার্ধে বারোতম দিনে জন্মেছিলেন আরো বলা হয়েছে যে কলকিয়াবতার তিনি হবেন অন্তিম ঋষি শেষ ঋষি আমরা জানি নবীজি সাল্লা সাল্লাম তিনি ছিলেন আল্লাহ সব তালার সর্বশেষ চূড়ান্ত নবী এটা উল্লেখ করা হয়েছে সুরা আহজাব অধ্যায় তেত্রিশ চল্লিশ আরো বলা হয়েছে যে তিনি পথ পাবেন পরশুরামের কাছ থেকে পাহাড়ের উপরে তারপর তিনি উত্তর দিকে গিয়ে আবার ফিরে আসবেন আমরা জানি আমাদের নবীজি ফেরস্তা জিব্রাইল্লাহ ইসলামের মাধ্যমে ওহী পেয়েছিলেন হেরা গুহায় বসে জবাল অর্থাৎ আলোর পাহাড় পরে তিনি ছেড়ে চলে গেলেন উত্তরে গেলেন পরবর্তীতে আবার তিনি মক্কায় ফিরে আসেন আরো বলা হয়েছে যে তার গুণ এবং চরিত্র হবে সবার চেয়ে উপরে সবচেয়ে উন্নত আর আল্লাপদ্রকর্ণে বলেছেন সুরা কালাম অধ্যায় আটষট্টি আয়াত চার বলা হয়েছে যে নিশ্চয়ই তুমি মোহাম্মদ সাল্লা সাল্লাম মহান চরিত্রে অধিষ্ঠিত বলা হয়েছে নিশ্চয়ই তুমি মোহাম্মদ সাল্লা সাল্লাম মহান চরিত্র অধিষ্ঠিত আরও বলা হয়েছে এই কলকীয় অবতারের আটটা বিশেষ গুণ থাকবে অর্থাৎ তিনি হবেন জ্ঞানী তিনি হবেন আত্মসংযমী অভিজাত বংশে জন্মাবেন এছাড়াও তিনি পাবেন আসমানি কিতাব हबें सहसी ए शक्तिशाली कथबार्तए मृतभषी हबें परोपकारी मानुषे उपकार करब याओ हबें खुबी दयालु ये आठटा गुणावल और कारो कथा बोलना ना बोलते सर्वशेष चूड़ान नबी मुहम्मद सल्लामर कथा एगुल नबीजर साथ मिले जाए बला नबीजी मुहम्मद सल्लाम তাঁকে একটা তেজি ঘোড়া দেবেন শিব আমরা জানি যে মহামসালসলামকে দেওয়া হয়েছিল একটা বোরাক আল্লা দিয়েছিলেন এটাতে করেই তিনি মেরাজে গিয়েছিলেন এতে করে ভেজতে গিয়েছেন আরও বলা হয়েছে তিনি চড়বেন একটা সাদা ঘোড়ায় এবং তা ডান হাতে থাকবে একটা তরবারি আমরা জানি যে মহামসুল্লাস্লাম বেশিরভাগ যুদ্ধেই তিনি অংশগ্রহণ করেছিলেন আর বেশিরভাগ যুদ্ধ ছিল আত্মরক্ষার জন্য তিনি যুদ্ধে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন ঘোড়ায় চড়েছেন এবং ডান হাতে তরবারি ধরে রাখতেন আরো বলা হয়েছে যে তিনি হবেন রক্ষাকারী মানব জাতির আল্লাহ পবিত্র সুরা ফাতির অধ্যায় পঁয়ত্রিশ আয়াত চব্বিশ এছাড়াও সুরা সাবা অধ্যায় নম্বর চৌত্রিশ আয়াত আটাশ বলা হয়েছে অর্থাৎ আমি তো তোমাকে প্রেরণ করেছি কেবল মানব প্রতি রহমত হিসেবে নবীজিকে পাঠানো হয়েছে মানব জাতির পথ জন্য তবে অধিকাংশ মানুষই এখনও এটা জানে না আরো বলা হয়েছে যে তিনি মানুষকে সঠিক পথের নির্দেশ দেবেন আমরা জানি মোহাম্মদ সাল্লা সাল্লাম সেই ইয়ামুল জাহেলিয়ার সময়ে মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে এসেছেন আরো বলা হয়েছে যে তাকে সাহায্য করবেন চারজন সহযোগী তারা ধর্মপ্রচার করবেন আরো আমরা জানি যে নবীজিরে চারজন সহযোগী হলেন হজরত আবুবাকর হজরত উমর হজরত ওসমান হজরত আলী বলা হয়েছে যে যুদ্ধের ময়দানে দেবদুদ্গণ তাকে সাহায্য করবেন আর আমরা জানি যে বদরের যুদ্ধে ফেরেস্তাগান নবীজিকে সাহায্য করেছিলেন যুদ্ধে জেতার জন্য এটা আছে পবিত্র কোরআন সুরা আল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত একশো থেকে একশো পঁচিশ আরও আছে এই ভবিষ্যৎ বাণীগুলোতে সর্বশেষ চূড়ান্ত নবী মোহাম্মদ সাল্লি সাল্লাম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 যে ব্যক্তি মুসলিম ব্যক্তি তার জীবনকে পরিচালনা করার জন্য আল্লাহরের বিধানের সামনে সে সত্যিকার ভাবে আত্মসমর্পণ করবে ডক্টর মাদানি তোমরা সত্যিকার মুসলিম না হয় আদর্শ মুসলিম না হয় তোমরা মৃত্যুবরণ করো না জানুন একজন প্রকৃত মুসলিম হওয়ার বিভিন্ন নীতিমালা দেখুন আদর্শ মুসলিম করণীয় ও বর্জনীয় পরবর্তী অনুষ্ঠান আসনে বারে আমরা ইমানের পঞ্চম স্তম্ভটা দেখি অর্থাৎ মৃত্যুর পরের জীবন বা পরকালের জীবন বিশ্বাস প্রথমে আমরা হিন্দুজমে মৃত্যুর পরের জীবন নিয়ে আলোচনা করব সাধারণ হিন্দুরা জন্ম মৃত্যু আবার জন্ম আবার মৃত্যু এরকম চক্রে তারা বিশ্বাস করে এটাকে বলা হয় সংসার তার মানে পুনর্জন্ম নেওয়ার থিওরি এই পুনর্জন্মের থিওরি বলছে যে সর্বশক্তিমান ঈশ্বর বিভিন্ন মানুষকে আলাদাভাবে বানিয়েছেন কেউ জন্মে ধনুমে হয়ে কেউবা গরিব কেউ জন্মায় স্বাস্থ্যবান হয়ে আবার কেউ হয়তো অসুস্থ হয়ে জন্ম নেয় ঈশ্বর কেন মানুষকে এরকম আলাদা বানিয়ে অবিচার করবেন এজন্য হিন্দুরা আনলো এই সংসারে আইডিয়া যে আমরা পুনর্জন্ম নেব আমাদের আত্মা নতুন শরীরে চলে যাবে এটার ভিত্তি ভগবদ্গীতার একটা অনুচ্ছেদ অধ্যয়ে দুই অনুচ্ছেদ ২২ বলা হয়েছে যখন কোনো মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে ব্যাপারটা এরকমই যে আত্মা পুরনো শরীর ছেড়ে নতুন শরীরে প্রবেশ করে हिंदू कर्म थियोर विश्वास करी से हम कर्म जो भलो क्या करें पुरस्कार पाए पृथ्वी से नो पर जो खराब क्या करें तो शि पड़ा तरा धर्म थियोर विश्वास कर धर्म मान एक लोक तर जीवन काटवे सर्वशक्ति मान ईश्वर निर्देश अनुजय जो धर्म भलो थे আপনার কর্ম ভালো হবে এছাড়া তারা মোক্ষ লাভে বিশ্বাস করে মুখ্য লাভ মানে জন্ম এবং মৃত্যুর এই চক্র থেকে মুক্তি লাভ করা যদি ভালো করে দেখেন মানুষের আত্মার এরকম ভ্রমণ করা বা এই সংসার বেদের কোনো রকম উল্লেখ নেই বেদ বলছে শুধু পুনর্জন্ম সম্পর্কে পুনর মানে পরবর্তী বা আবার জনম মানে জীবন তাহলে পুনর্জনম মানে পরবর্তী জীবন অথবা আবারও জীবন এর মানে এই না যে জন্ম মৃত্যু তারপর আবার জন্ম এটা জন্ম আর মৃত্যুর ধারাবাহিক চক্র না এর মানে শুধু পরবর্তী জীবন বা আরেক জীবন হিন্দু বিশেষজ্ঞগণ যারা বেদে বিশ্বাস করেন তারা বলেন যে আত্মার এক শরীর থেকে আরেক শরীরে যাওয়া এটার কথা বেদে উল্লেখ করা হয়নি হিন্দু ধর্মে এই ধারণাটা এসেছে অনেক পরে বেদে যেটা উল্লেখ করা হয়েছে ঋগ্বেদ গ্রন্থ নাম্বার অনুচ্ছেদ ষোলো পরিচ্ছেদ চার ও পাঁচ এখানে পরকালের কথা বলা হয়েছে বলা হয়েছে স্বর্গে যেতে পারবেন কিন্তু জন্ম মৃত্যু আবার জন্ম এরকম কথা সেখানে বলা হয়নি এছাড়াও আপনারা যদি বেদসহ অন্যান্য ধর্মগ্রন্থগুলো দেখেন সেখানে স্বর্গের কথা আছে তার মানে বেহেস্ত বেহস্তের বর্ণনা আছে যে এটা খুবই সুন্দর জায়গা সেখানে অনেক নদী আছে তার মধ্যে রয়েছে দুধের নদী অনেক ফল দিয়েও সেখানে আছে জায়গাটা খুব সুন্দর হবে এ কথাটা বেশ কয়েকবার বলা হয়েছে বেদে অথবা বেদে ঋগবেদেও এছাড়া বেদের নরকের কথাও বলা হয়েছে তার মানে দোজক বর্ণনা শুনে মনে হবে অনেকটা আগুনের মতো বলা হয়েছে দোজখের এই আগুন হবে খুব খারাপ আর মানুষ দোজখের এই কষ্ট সহ্য করতে পারবে না বেশ তার দোজখের কথা বেদে আছে কিন্তু জন্ম আবার জন্ম এরকম কথা বেদের কোথাও উল্লেখ করা হয়নি মানুষের মধ্যে যারা বিশেষজ্ঞ তারা বুঝতে পারেননি কেন কিছু মানুষ জন্মায় স্বাস্থ্যবান হয়ে আবার কেউ জন্ম থেকে অসুস্থ থাকে এ প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই তারা জন্ম মৃত্যুর চক্রের এই ধারণাটা তৈরি করেছে আসনে ইসলাম ধর্মের পরকালটা দেখি আল্লাহ পবিত্রকূরণে বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই এক আটাশ এটা কিভাবে অস্বীকার কর তোমরা ছেলে প্রাণহীন আল্লাহ তোমাদের প্রাণ দিলেন তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন তারপর পুনরায় জীবিত করবেন এখানে পুনরুত্থানের ব্যাপারে বলা হয়েছে যে পৃথিবীতে আসবেন মাত্র একবার তারপর পুনরুদ্ধিত হবেন আল্লা পবিত্রকরণে বলেছেন যে সুরামুল আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন তোমাদের পরীক্ষা করার জন্য কে কাজে উত্তম এই জীবন হলো পরকালের জন্য পরীক্ষা আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা আল ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত একশো আল্লাহ বলেছেন যে জীব মাত্র মৃত্যু স্বাদ গ্রহণ করবে কে আমাদের দিন কর্মফল পূর্ণ দেওয়া হবে যাদের দজক্ষের আগুন থেকে দূরে রাখা হবে আর বেহেস্তি দাখিল করা হবে সে দুনিয়ার উদ্দেশ্য পূরণে সফল হবে এবং এই পার্থিব জীবনটা আসলে ছলনাময় ভোগ ছাড়া আর কিছুই নয় পবিত্রক্রহণে বেহেস্তের বর্ণনা দেওয়া আছে বলা হয়েছে যে বেহেসতে অনেকগুলো নদী থাকবে দুধের নদী থাকবে সেখানে অনেক ফল থাকবে জায়গাটা অনেক সুন্দর এছাড়া কোরআন দোজখের আগুন সম্পর্কেও বলেছে আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সুসরা বাকারা অধ্যায় নম্বর দুই এত নম্বর চব্বিশ এখানে দোজখের বর্ণনা দেওয়া হয়েছে আর যদি কোরআনকে হিন্দুইজমের সাথে তুলনা করেন কোরআন জন্ম মৃত্যু তারপর আবার জন্মের কথা বলছে না কিছু লোক হয়তো ধনী হয়ে জন্মায় আবার কিছু গরিব হয়ে কিছু জন্মায় স্বাস্থ্যবান হয়ে আবার কেউ জন্মায় হয়তো অসুস্থ হয়ে আল্লাহ বলেছেন এই জীবনে এক একজনের এক এক পরীক্ষা আর এই পরীক্ষার উপরে ভিত্তি করেই তাদের বিচার করা হবে এবার আলোচনা করব ইসলামের ষষ্ঠ স্তম্ভ নিয়ে ইসলামের ৬ নম্বর স্তম্ভ হচ্ছে নিয়তি কদর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 সর্বশক্তিমান ঈশ্বর আগে থেকেই লিখে রেখেছেন যে একজন মানুষ কীভাবে তার জীবন কাটাবে এই হচ্ছে সংক্ষেপে ইসলামে ইমানের ছয়টা স্তম্ভের সাথে হিন্দুইজমের সাদৃশ্য আসনে বারে আমরা হিন্দুইজম এবং ইসলামের মধ্যে অন্যান্য সাদৃশ্যগুলো দেখি আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরামাইদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নব্বই আল্লাহ বলেছেন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 बारे देखी हिंदू धर्मग्रंथ गो एक विषय देखो मनुस्ती नम्बर नये अनुच्छेद नम्बर पैंत बन्या मतपान जर गुरसार विछाना शुएं पड़े और जे चुरी कर सबा गुरुतर पाप करुति नम्बर नये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 তাদের উচিত পৃথিবীর বুকে ঘুরে বেড়ানোর সব ধর্মের সাথে বিচ্ছিন্ন করে দেওয়া উচিত ইসলামের চেয়ে কঠিন। আর যদি হিন্দু ধর্মগ্রন্থগুলো পড়েন মাদক দ্রব্য যে নিষিদ্ধ এটা অনেক জায়গায় বলা আছে যেমন মনুস্মৃতি অধ্যায় নাম্বার এগারো অনুচ্ছেদ পঞ্চান্ন বলা হয়েছে যে লোক মদ পান করে আর যে লোক কোনো সন্ন্যাসীকে হত্যা করে যে চুরি করে আর যে তার गुरु फुलसार विचाना घुमाय तब तरह कर सब गुरुतर पापी अलकोहल निषिद्ध एट हिंदूधर्म ग्रंथ ग जेमन मनुस्ति अध्ययन नम्बर सत अनुच्छेद सतचल्लिस मनुस्ति अध्ययन नम्बर सात अनुच्छेद पंचाश मनुस्ति अध्ययन नम्बर नयुच्छेद पचिस और ऋग्वेद ग्रंथ नम्बर आठ अनुच्छेद दुई प्रुच्छेद बारो तरग्द ग्रंथ नम्बर आठ অনুচ্ছেদ একুশ পরিচ্ছেদ চোদ্দ এরকম অনেক জায়গায় হিন্দু ধর্মগ্রন্থ মাদকদ্রব্য গ্রহণ করাকে নিষেধ করেছে এমন কি জুয়া খেলাকে হিন্দু ধর্মগ্রন্থে নিষিদ্ধ করা হয়েছে ঋগবেদ গ্রন্থ নম্বর দশ অনুচ্ছেদ চৌত্রিশ পরিচ্ছেদ তিন বলা হয়েছে যে লোক জুয়া খেলে তার স্ত্রী তাকে এড়িয়ে চলে এবং তার মা জুয়াড়িকে ঘৃণা করে আর কেউ তাকে সাহায্য করে না ঋগ্বেদে আরো বলা হয়েছে গ্রন্থ নম্বর দশ অনুচ্ছেদ চৌত্রিশ পরিচ্ছেদ তেরো बला गुटी नहीं खेलना तर बदले तुम्हारा कृषिकार तुम्हारा कृषिकार करो जो कम उपार्जन करबुओ सेकाल हिंदू धर्मग्रंथ गो पढ़ले देखें से मानस्य जुआ खेते निषेध करना यहाँ मन स्थिति अध्याय नम्बर सतुच्छेद पंचाश बला जेलोक मदपान कर जेलोक जुआ खेले जेलोक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 এটা মনুস্মৃতির দৌ নিষেধ করা হয়েছে অধ্যায় নম্বর নয় অনুচ্ছেদ দুশো যারা ভাগ্য না করে তারা সবাই পাপ করে আর অনুচ্ছেদ দুশো বলছে তাদের অপরাধের মাত্রা বুঝে রাজা তাদেরকে শাস্তি দেবেন পথ প্রদর্শক কি আনুল করেছে মানব জাতির দিন ইসলামের মূল নির্দেশন গুলো কি কি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 पवित्र विशुद्ध जीवन जापन कर दिए निर्देशना सन्धार साढ़े छ्रचार दोपुर साढ़े बारोटाय बांगे पीट टी मारेजोर्सिंग heaven or hell uh, there is a